কাউফি শিরু রাহুমাতিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মাইয়াহ বিল্লাহু মুলা মুবিল্লা ওয়া মান ইয়ুবিলু ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা اللله تعالى عليه وآله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين امنوا ولم يلبسوا ايمانهم بغيره اولئك لهم الامن وهم مرتدون জুমা আদায় করার জন্য মার্কাজুল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ন্যায় করেছেন বলি আলহামদুলিল্লা अल्लाह सुबहानमिन विचार करो नहीं दीर्घ कयोचना पेश कर आस आज के आलोचना ता हल्ला सुबहानम जो এবং নির করেছেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে কোন প্রকার সঙ্গে মিশ্রণ করে নাই আল্লাহ করেন যে তাদের জন্য তারা হেদায়ত প্রাপ্ত হয়ে থাকবে আয়াত যখন নাজিল হল আবদুল্লাহ মসরুদ আলি আল্লাহ আহ থেকে বলল যে আয়াত নাজির হওয়ার কারণ এখানে বলা হয়েছে যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে কোন প্রকার জুলমের সঙ্গে সংমিশ্রণ করেনি কোন প্রকার সংমিক্রণ ঘটায় না দুলুম বলতে অত্যাচার অন্যায় তো এমন তো কোন ব্যক্তি নেই কোনো না কোনো প্রকারে অন্যায় করে না এখানে যে বলা হয়েছে যারা তাদের ইমানকে কোনো প্রকার জুলুমের সঙ্গে মিশ্রণ ঘটায়নি এই জুলুম বলতে সাধারণ অন্যায় মা গুনা এগুলোকে বুঝানো হয় নাই বরং এখানে তোমরা কি শুনো নাই লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে কি বলেছিল সে বলেছিল লা আয়াতে বলতে জুলম বলতে কোন জুলুমকে বলা হয়েছে তাহলে আমরা এটা পরিষ্কার বুঝলাম रा आल्लर पर ईमान आने इमान संगे, कुनो, शिरी के संगे कुन अल्ला तला को प्रकार सन्मिक्रण बचाए तला सरकम मोम्ता देवार्ज में आदा कर शयतान सब समय चेषा कर मानुष के कििक लिप्तरा जाए ना पेदाती लिप्त लोक चूरी कर ले शयान खुशी है कर ले। मत खेल शयटा खुशी है तरह खुशी है चोर चोरी डाक चिंता चिंता कर पाप मे এটাকে কেউ সহের কাজ করে না কাজীর যে কোনো মুহূর্তে বা জীবনের যে কোনো স্তর তার ভিতরে অনুশোচনা আসতে পারে অনুকপ্ত আসতে পারে এবং এক সময় সে আল্লাহর কাছে তবা করে ওই গুনহের থেকে মাপ পেয়ে গেল কিন্তু যারা শিড়িক করে বা যেটা আট করে এই লোকগুলো যেহেতু এবং উদ্দেশ্যে করে এ কারণে তো আবা কোনো কোন প্রশ্ন আসে আজকে যারা মাজার বিভিন্ন জিনিস প্রার্থনা করি তারা ওটাকে মাজারকে বিল্ডিং করে দেওয়া চাদর তৈরি করে দেওয়া এই কাজগুলোকে সব কাজ মনে করে তারা পরে থেকে তবা করবে না চোর যেমন চোরি করে তবা করে এরকম তো এরকম তবা করবে না এরকম ভাবে যারা বেদাহাত করে মানুষ পরার পরে বাবার জন্য বাবা মারা গেল বিশাল এক গরু কেটে খাওয়ান দিল এলোক তাদের খাওয়ানটা দিল তাদের উদ্দেশ্য না গুলো সব উদ্দেশ্য অর্থ এখান থেকে তবা করার কোন প্রশ্নই আসে শয়তান এতে খুশি অথচ এগুলো পাপ কাজ করছে এই কারণে একশো ছয় নম্বর আয় যে আমরা আল্লাহ তারা বলছেন বেশিরভাগ লোকেরা আল্লামানিকরা এরা একবারে যারা নিজেদেরকে কাফের বলে ঘোষণা করে তারাও না এই মুশ্রেক হলো এই সমস্ত লোকেরা যারা ইমানের দাবি করে শিরিফের মধ্যে কোরআনের ভিতরে আল্লাহ রা আলম যখন নিরাপত্তার বিষয়টা আলোচনা করলেন অঙ্গীকার করলেন এক্ষেত্রে যারা শিরিক করবে আল্লাহ এদের এদেরকে নিরাপত্তা দিবেন না এজন্য আমরা সিরিখ সম্পর্কে আলোচনা আগেও করেছি এ বিষয়ে বারবার চলে আসে কোরআন আল্লাহ ছাবিশ নম্বর আলত বলছেন যখন ইব্রাহিম আলাই এই ঘরের সন্ধান দিলেন স্থান নির্ধারণ করে দিলেন তখন ইব্রাহিম আলাইহালামের জন্য শর্ত আরোপ করে দিলেন আল্লাহ দু খবর তার তুমি আমার সঙ্গে কোনো কিছুকে অংশীদার বানাবে না পবিত্র রাখবে প্রবাসকারীদের জন্য রুকু শ্রদ্ধাকারীদের জন্য এবং সালাতে দাঁড়িয়ে যারা এবার করে তাদের জন্য সুরায় হজর ছাব্বিশ নম্বর এমনি ভাবে মুসরদেরকে আল্লাহ মাস্জিদুল হারামের কাছে নিষেধ করে দিয়েছে আঠাশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই তোমরা জেনে রাখো ইনামাল নিশ্চয় মশিরেকরা হল না পারায় প্রবুল মাসজিদ আল হারাম তারা যেন মাস্জিদুল হারামের ধারে কাছ আছে না সুতরাং যারাই সিড়ি আছে এদেরকে আল্লাহ মাসজিদ হারামের কাছে আর শতন এজন্য চায় যে কোনো উপায় হোক সিঁড়ি লিপ্ত করাই দেওয়া এটা আমরা অনেকবার আলোচনা করেছি যে সমাজের শিরিক দুই রকম আছে এক প্রকার হচ্ছে রাষ্ট্রীয় শিরিক আর এক হচ্ছে ধর্মীয় শিরিক। রাষ্ট্রীয় শিরিকগুলো আমরা আজকে আমাদের সমাজে যারা দলীদের কিছু কথা বলে হয়তো পীর মুড়িদি বা এই জাতীয় সিরিক গুলো কবর মাজার এই সমস্ত সিরিকের ব্যাপারে তারাও সত্য কিন্তু যখন রাষ্ট্রীয় সিরিপ আসে তখন তারা এখানে চুপ করেছে অথচ হবে লালন করে রাষ্ট্রীয় সিরিফুলো যেমন এক নম্বর হচ্ছে আল্লাহর অনুভতের ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্বের ক্ষেত্রে সিরিপ করা যেমন গণতান্ত্রিক দেশগুলো সংবিধানে লেখাপাশে সকল ক্ষমতার মালিক জনগণ আমাদের এই বাংলাদেশের থেকে এর ধারা আছে সকল ক্ষমতার জনগণ বা সকল ক্ষমতার উৎস জনগণ এমনি ভাবে এটা আল্লাহ সার্ব আল্লাহ ক্ষমতার ক্ষেত্রে সিরিপ করা হল জনগণকে ক্ষমতা বসানো হত এভাবে মন্ত্রী এমপিদেরকে আইন প্রণেতা বলে বিশ্বাস করা আইন তৈরি করে আমি পরিষ্কার বলে দে আইন তৈরি করার মানি যদি এই ধর কারেন্টের বিল কত হবে মোবাইলের বিল কি হবে রাস্তাঘাটের আইন কেন কি হবে অর্থাৎ কোরআন এবং সন্ন্যাস সাথে সাংঘর্ষিক কোন আইন যদি তারা না করে এরকম আইন করার সুযোগ আছে কিন্তু এমন কোন আইন যে আইনগুলো আল্লাহ আল্লাহার হওয়া তারা নিজে করে দিয়েছে সেই আইন যদি কোনো ব্যক্তি বাতিল করে এর বিকল্প আইন তৈরি করে তাহলে এই লোকগুলো কোন জায়গায় বসল আল্লাহর আসনে বসে গেল এরা আল্লাহর আসনে বসে নিজেরা আল্লাহ হয়ে এরপরে আল্লাহর বিধানটি বাতিল করছে এটা পরিষ্কার বরং আমি মনে করি মক্কার মশ্রিকরা যে মতো মূর্তির পূজা করত তার জঘন্য মূর্তি এগুলো কারণ মক্কার মশফিকরা যেই মূর্তি পূজা করত সেই মূর্তি এই মূর্তি মানুষ তৈরি করেছে না ক্ষতি করতে পারে না ওরা পারে না আল্লাহ পারে না মানুষকে মানব পরিচিত আইন মানতে বাধ্য করতেও পক্ষান্তরে বর্তমান যে সংসদীয় পদ্ধতির মূর্তি এদেরকে মানুষেরা আনু করতে কথা মানে এই লোকগুলো নিজেরা আইন তৈরি করে আল্লাহর আইনকে বাতিল করে এরপরে নিজেদের তৈরি করা আইন মানতে বাধ্য করে কেউ যদি সে আইনের বিপরীত করে ভালো তাকে জেলে ধরে এই ক্ষমতা মটকার মুক্তিদের ছিল না এমনি ভাবে রাষ্ট্রীয় মূর্তি যে আরেকটা হচ্ছে মূর্তি তৈরি করা শিরিপের যে রাষ্ট্রীয় বিভিন্ন দর্শনীয় স্থানে মূর্তি তৈরি করা মূর্তি সংরক্ষণ করা মূর্তির সম্মানার্থে তার সামনে যে বিরোধে দাঁড়িয়ে ফেলা মূর্তিকে সম্মানার্থে নগ্ন পায়ে হাঁটা মূর্তিকে বা কোনো মিনারে ঘুর দেওয়া এগুলোর সবই হচ্ছে রাষ্ট্রীয় অনুরোধ এমনিভাবে শিখাওয়া নির্বাণ শিখার্থীর অন্তন এরকম এ বিভিন্ন নাম দিয়ে অগ্নি পূজা করা এগুলো হচ্ছে রাজ্যশিল্পী এভাবে মন্ত্রী এমপিদেরকে আল্লাহর আসনে বসে আল্লাহর আনুগত্য পরিবর্তে এরা যা বলে তাদের হুকুম মানার জন্য তাদেরকে সন্তুষ্ট করার জন্য পাগল হয়েছে এমনিভাবে যে কোন ক্ষেত্রে যে কোনো অপরাধীকে হামা করে দেওয়ার অধিকার মানুষের আছে এরকম ক্ষমতা দেওয়া যেমন বাংলাদেশ সংবিধানের উনপঞ্চাশ নাম্বার ধারায় দেশের রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া সেখানে বলা আছে কোন আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ দত্ত যে কোনো দণ্ডের মার্জনা বিলম্ব ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মৌকুক স্থগিত বার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে তাহলে বুঝা যায় যদি আদালত থেকে রায় হয়ে যায় একজন একদম করেছে আর রাষ্ট্রপতির কাছে সে দিয়ে আবেদন করে তিনি ক্ষমা করে দেন তার বনে করা এটা একটা শিল্পী কারণ আল্লাহ বিধান দিয়েছেন जीवन खुन बदलें खुन एर मध्य तुम्हारा जीवन रक्षा पड़ा क्षमा कर अधिकार देखी क्या विश्वास कर রাষ্ট্রপতি ক্ষমা করার আছে তার মানে তাদের রাষ্ট্রপতি এগুলো রাষ্ট্রীয় এই জাতীয় সিঁড়িকে মানুষ লিপ্ত আছে অপচ্ছ জানে না যে তারা এরপরে দ্বিতীয় পর্যায়ে আছে ধর্মীয় সিঁড়ি ধর্মীয় সিরিপ গুলো এক নম্বর হলো পীর ওলি, সাধু এরকম সুজনদেরকে সকল ক্ষমতার মালিক করে বিশ্বাস অবশ্যই এখানে বিষয়টা এরকম বলা হয় না প্রকাশ করা হয় না কিন্তু বীর বুজুগেরা কিন্তু এখানে তাদের আঁকিটা এবং বই পড়া আপনি দেখতে পাবেন আল্লাহ সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করে পরিবর্তন করে বাতিল করে দেয় এমনকি আল্লাহ তারা রাষ্ট্র সিঁড়ি যারা করে তারা যেরকম বলে আল্লাহর এই বিধান এইটুকু চলে না চোরের হাত কাটার বিধান বরবার আইন সুদ হারা হয়ে কেমনে চলবো সুদ আর ব্যবসাতে একই একটু ঘুরে খাওয়া হয় এরকম ভাবে রাষ্ট্রীয় ভাবে যারা সিঁড়ি লিপ্ত আছে তারা যেরকম আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে এমনি ভাবে ধর্মীয় ভাবে যারা সিঁড়ি লিপ্ত আছে তারাও আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে আল্লাহর আন্দাজ নাই आल्ला केवस्थापनार्दे जेकोर और संयोजन कर विश्वास कर मन कर आल्ला चैलेंज करते परिवर्तन देखते नेगा कभी इकबाल एक अंश नेमिन बदल जाति ममिन बंदा न्या बंदा आल्ला नगर दूरी आल्लावर्तन एर विश्वास एम अलि बुजुर्गरा आल्ला सत्तागत भाव एका जाए विश्वास कर एक हादू चास्ती अल्लाह तला हादसे पुत्री বান্দা আল্লাহ এবার করতে করতে এখনই কবে চাই যে আমি তার হাত হয়ে যা এসে ধরে আমি তার পা হয়েছে দেখে এই হাদিস তো এই হাদিসটাকে কেন্দ্র করে এই লোকগুলো মনে কর যে এইভাবে বান্দা আল্লাহ সঙ্গে হয়ে যায় লিখে যায় যেরকম ভাবে তিনি সঙ্গে একাকার হয়ে যায় নয় আল্লাহ আল্লাহ তারা তাকে সাহায্য করে প্রধানমন্ত্রী কাউকে বললেন দাও আমি তোমার সঙ্গে আছি এর মানে বরণের মানে হচ্ছে এই তুমি যেখানে যা করো আমার সাহায্য আমার সমর্থন তোমার সঙ্গে থাকবে ঠিক ওই হাজির অর্থ এটাই এটা বলা আছে বহু জায়গায় আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন যে আমি তার সাহায্য করবো আমি তার মুত্রাজ করব কিন্তু এটাকে নিয়ে এমন ভাবে দরিদ্র পেশ করা হলো যে বান্দা আল্লাহর সঙ্গে সত্যাগত ভাবে একা গাড় হয়েছে এমনকি তাফসিরে কি তার পর্যন্ত একইটা ঢুকানো হয়েছে আপনারা তাফসিরে মাঝহারি করে দেখবেন এই ভারতবর্ষের সবচেয়ে বহু গিয়ে তাফসির করতে গিয়ে বলেছেন যে বান্দা আল্লাহর সঙ্গে সত্যাগত ভাবে একটা কার হয়েছে মাইয়েতে জাতি আল্লাহর সঙ্গে একাকার হয়েছে আর এই কারণে মানুষের হাল আস নিজেকে দাবি করেছিল আমাল আমার আমি আল্লাহ এই আঁকিটা এখনো বলতে পারে আল্লাহর সন্তান আল্লাহর আত্মীয় আল্লাহর অংশীদার বিশ্বাস নে কোন বস্তু বা প্রাণীর মধ্যে মিস্ত্রীয় বা অবিমিস্ত্রিত ভাবে আল্লাহর অস্তিত্ব অবতারত্ব স্বীকার করে এটা একটা সিরিজ আল্লাহ মানে ইসরাহলরা বিশ্বাস করত অনেক বলেন মানবের নবী এলেন ভবে মানবের রূপ ধরে এসেছে আল্লাহ আসিটা অনেকেই আসেন অনেকে এই কবিতা তৈরি করেছে আহমাদের ওই মিমের পর্দা তুলে মন দেখবি সে ধরছে বিরাট আহার নিরঞ্জ আহারে আহাদ হলো আল্লাহর নাম তুলহু আল্লাহু আহাদ আর আহমাদ হচ্ছে আমাদের না। এই এইরূপ বলতে চায় যে আহাদ এবং আহমাদের পাথর আল্লাহ এবং এটাকে তারা একটা জাল হাদিস দিয়ে তৈরি করেছেন দাবের থেকে বড় দাল হাদিস আসলে দাবের থেকে বড়িত না তিনি জিজ্ঞেস করেন এই ভাবে মানুষের যে গান তৈরি করেছে গোদার নূরে নবীর পয়দা নবীর নূরে সবই পয়দা এটা এই হাজার হাদিসের কেন্দ্রকে তৈরি করা এই ভাবে। आल्लार अंश बनिए गोटा दृष्टि के आल्लायोजन पूरण कारी सकल क्षमता अधिकारी हेदाय तारीकार ना सीताबुद ना बुद्ध ना घर से पाय দিন হ্যাগর হচ্ছে আল্লাহ তো আবীরা ইচ্ছে করবেন হৃদায় এই ক্ষমতা দেওয়া হয় নাই আল্লাহ আল্লাহ ভালো এখানে পরিষ্কার হয়ে গেল হিদায় মালিককে এখন যদি মনে করা হয় এমনি আল্লাহ ছাড়া অন্য কাউকে অধিকারী বিপদে সাহায্যকারী বিপদ আমার দেশের মানুষেরা মনে করে মা বাড়াই কি প্রার্থনা করে আর ওই আল্লাহকে চাইয়া তারপরে মাফ করাই দিবে এটা কেউ বিশ্বাস এমনি পীর পীর্বতদেরকে আল্লাহ এবং বান্দার মধ্যে নৈপত্য অর্জনের মাধ্যম বলে বিশ্বাস করা মাধ্যম বিশ্বাস করা এটা আমরা বহুবার আলোচনা করেছি আল্লাহ বান্দার মধ্যে মাধ্যম বিশ্বাস করা যায় আমরা এটা বারবার বলি পীর অর্থ যদি এই হয় একজন শিক্ষক আমাদের কোন আপত্তি নেই কোরআন হাদিফের দাস দিবেন করোনা দিনের অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করে আল্লাহ পাওয়ার পথ দেখাইবেন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না তাছাড়া ওনারা বলেন পীর হচ্ছে একজন শিক্ষক আমরা তখন ঘড়ি ভালো করে শিক্ষক আমি বলি শিক্ষক যদি এই ছাত্রগুলো পরীক্ষায় পাশ করে না ফেল করে ঠিক এরকম পরিষ্কার যদি আপনার কথা সত্যই হয় একজন শিক্ষক বিশ্বাস লিখে দিচ্ছেন এই ছয়লিবার কোরআন হাদিসে নাই তবে আল্লাহর অলিগম তৈরি করেছেন আল্লাহকে পাওয়ার জন্য আবার লিখেছেন কেতাবের আছে একশো ছাব্বিশ कथा के, के मेने शिक्ष, एक शिक्षक ने शिक्षा दी कुर हादीब पद रिक्षा देख दिए बंदा तैर प তাহলে এইগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে নাকি জানানো এটা পরিষ্কার যে শিক্ষক যদি শ্রীবাসী অন্ধ করার পর তাহলে এমনি ভাবে কাউকে আল্লাহর নিকট সুপারিশ করার অধিকারী বলে বিশ্বাস করা দুনিয়ায় বসে সুপারিশ করে বিশ্বাস করা না সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিবে সেখানে বলা আছে দুনিয়াতে কোন ব্যক্তি যদি দাবি করে সুপারিশ করে নিয়ে যাবে সুপারিশ করবে আল্লাহর অনুমতি বেছে আল্লাহর অনুমতি প্রাপ্ত ছাড়া অন্য কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে না আল্লাহের কাছে খুব জবন্দ প্রতিবাদ করেছেন মান কেছে মাঠে যারা অনুমতি প্রাপ্ত হবেন তারা সুপারিশ করতে পারবেন সেক্ষেত্রেও বলা হচ্ছে তারা যে সুপারিশ করবেন তাও মহানা করতে পারবেন না পক্ষ থেকে যাদের জন্য সুপারিশ করার পারমিশন দেওয়া হবে ওদের জন্য সুপারিশ আল্লাহ বলে দিবেন যার মধ্যে ইমানুপারিশ করিটি বয় করতে হবে আর এটা পরিষ্কার যে দুনিয়াতে বসে কাউকে সুপারিশকারী মনে করা হবে সুপারিশ করে নিয়ে যাবেন এটা এভাবে কোন মানুষকে আল্লাহর মত प्रिय दा क्या बलाका सब्दुक मुनाफिक आल्ला के प्रयोजन आल्ला केयोन मानुष केकमार बेसि भारत इलाख आल्ला भलोबा चाहे दाड़ी रात आल्लाबीन जी दि रखे দাঁড়িয়ে রাখতে বলেছেন বউয়ের মহব্বত চায় বউ তারি পছন্দ করে না এখন বউর মহব চায় দাঁড়ি কাটা কোনটা করবেন কিমানের পরীক্ষা এখানে স্ত্রীকে খুশি করবেন নাকি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করবেন যদি এখানে ফেল করে তাহলে বুঝতে হবে আপনার ভালোবাসা আল্লা আল্লাহ রসুল হচ্ছে বউর সুন্দর আল্লাহন আল্লাহ রসুলের বিধানকে আপনি অবজ্ঞা করতে রাজি হয়েছেন কিন্তু বউয়ের অপছন্দ বউয়ের সন্তুষ্টির বাইরে নিতে রাজি হন ভালোবাসা বউয়ের ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুলের নির্দেশকে পিছনে ফেলতে রাজি কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসুলের নির্দেশকে বহাল কাটছে কি বউয়ের নির্দেশ অপছন্দকে আমরা গ্রহণ করতে রাজি না এরকম ভাবে নেতারা যে বিষয়গুলো আছে এরপরে নবী রসুলা বন্য বুজুগ গণব্যোতিষী গায়েব বলে বিশ্বাস করা সব পরিবেশী দিয়ে ভবিষ্যৎ বানানো জ্যোতিষী দিয়ে ভবিষ্যৎ বানানো গণব দিয়ে ভবিষ্যৎ বানানো এগুলো এলমুল গায়েবের ক্ষেত্রে আল্লাহ সঙ্গে সিরিপ করা আর গায়ে গেলে একমাত্র আসেন কে এমনি ভাবে বীর বুধ অলিয়াগঞ্জকে খোলা থাকে তারা আত্মান আরো করছে লহর কলহ কোথায় কি হচ্ছে সব দেখতে এরকম বিশ্বাস করা মানুষের মনে কি আছে সবকিছু জানেন একমাত্র কে আর এখানে যদি মনে করি সবাই আল্লাহ করা এইভাবে বীর সাহেবরা মরিদের অন্তরের সবকিছু দেখতে পান সব কিছু অবহিত তারা মুরিদের অন্তরে গোয়েন না বেরোহি মুড়িতে তেরো হয় এটা কেউ বিশ্বাস করা এগুলো কি এমনি ভাবে পায়ের দিক থেকে তারপরে আস্তে আস্তে রুখান অথবা যদি করো তাহলে পীরের চাধার দিকে তোমার অন্তর গরম এজন্য পায়ের দিক থেকে ধ্যান করতে হবে যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহ রহমান তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি আছে অন্তরে কি আল্লাহ এরকম আল্লাহর মোহাম্মদ প্রবেশ করবে ওই অন্তরে প্রবেশ করবে কি এই জন্যই তারা দুনিয়ায় বসে বহু কিছু দেখে দখল করে এমনি ভাবে বীর বুজুর্গ ওড়িয়া উড়িয়া দেওয়া কুতুব এরকম বাংলা নামাজ গরিব আতা বস গঞ্জে বস বিশ্বাস করে এগুলো আমাদের দেশে দেখবেন অনেক বীরের চাল গরিব নামাজ নেওয়ালা অর্থাৎ গরিবের দাতা গরিবকে যে অকা করে দান করে তার নাম কি গরিব নামাজ আবার আপনার হায়দ্রাবাদে কেউ বিয়ে থাকলে আছে ডিপু ভালা বান্দানাওয়াজ মানে বান্দাকে ধান করে বান্দা খাতা গঞ্জে বক্স আতা বক্স গন্ধ মানে খাজানা গঞ্জে বক্স মানে যে গঞ্জে মানে আল্লাহ খাবানা যার হাতে সে সব দেয় এই যে বিষয়গুলো আছে পাকিস্তানের এক কৃতির গান দা তা অনেকে মোবাইলে বিভিন্ন জায়গায় শোনা যায় আল্লা স্থানে চাইলেন কার কাছে আর আমরা দাতা বিশ্বাস করি নবীদের এমনি ভাবে এই যে রাজিফ ধর্মীয় শরীফগুলো আছেন প্রার্থনা করা আমরা কোরবানির পশু তোবাই করি কারণে কার্জন আশিকাদের কারণ হজে দাম দম করব এই সবগুলো আল্লাহর জন্য না করে কোনো মাদারের জন্য বা কোনো পীরের জন্য করা হয় তাহলে কার এবার এটা এবাদতের ক্ষেত্রে শরীর করা হয় ফালাহ আমরা দাঁড়ানি ফালাহের কি ফরল শিরিক এই জাতীয় সিরিফ এই জাতীয় যে সিরিপ গুলো আছে আজকের আলোচনা আছে যে আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা তিনি মোমিনদের সঙ্গে নিরাপত্তা দিলেন বলে বাদা করেছেন সেখানে শর্ত আরোপ করেছেন বক্তা মরায় এই জন্য সচেতন হওয়া সিরিক থেকে নিজে বাঁচা অন্যকে বাঁচানো সঙ্গে আর এছাড়া এর যে ছোট যত গুণা আছে আল্লাহ তালা দার জন্য ইচ্ছা তাকে ক্ষমা إنه بابه سورة مائدار باستور نمبرات الله بولشن إنه من يشرب بالله فقط حرم الله عليه الزنة نشطر جلتك الله صنع شريك كوري الله طلع تارو كوري الزنة في حرام كوري وما الله النار ابانتار تيجنة هولو الزهنة وما للوالمين من انصار الله طلع بولشن ادعال اندر جننك نشارك شكري نائم এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিপ করতেন তাহলে আয়াতে আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন আপনার সমস্ত এই জন্য ইব্রাহিম আলাইলাম তিনি বিরোধিতা থেকে গিয়ে আগ্রহিক্ষিপ্ত হলে তিনিও আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে প্রতিভা পূজা থেকে আগুনে নিক্ষেপিত হলেন আর তিনি দোয়া করছেন আল্লাহ আর না আব আসনাম তুমি আমাকে এবং আমার পুত্রকে বাঁচাও দেব তিনি মূর্তি আমি আল্লাহ রাসুলের পিছনে একটা গাধার উপরে বসেছিলাম এই গাধাটার নাম ছিল কি নামক গাধার পিছে, আল্লাহ বসেছিলেন আমি তার মহাজ বিন বলেন যে আমি আল্লাহ রা সালামের পিছনে একটা গাধার উপরে রিছনে বসেছিলাম আল্লাহ রে মহাজ আলা তুমি কি কি জানো বান্দার আমি বললাম আল্লাহ আল্লাহরের বিষয়ে ভালো জানেন আল্লাহর হক বান্দার উপরে এই বান্দা শুধুমাত্র আল্লাহর এবাদত করবে আল্লাহর এবাজের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শরিক করবে না এটা আল্লাহর হক উপরে বান্দার করবে আর হক আল্লাহ আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে এই আল্লাহ যে আল্লাহ সঙ্গে শিরিক করে না কোন কিছু শরিক করে না তাকে শাস্তি না দেওয়া দেখেন এখানে জান্নাত দেওয়া বলা হয় না কিন্তু আবিষ্টি অনেক ভুল করে যে ব্যক্তি আল্লাহ শিরিক করে তাকে জান্নাত দেওয়া এটা বলা হয় না এখানে এই আবিষ্টি আর মুসলিম সব কিছু আছে যেটা বললাম বুকারি দুই নম্বর মুসলিমের একশো নম্বর হাদি এমনি ভাবে বুখারির একশো নম্বর মুসলিমের নম্বর বলা আছে আবদুর রহিম আল্লাহ তাআলা জুররি বলেছেন আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আতা নি আতি মিন গব্বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন আগন্তুক আসলো ফাসবারানি আও ত্বালাহ বাশশারানি তিনি আমাকে খবর দিলেন বা সুসংবাদ দিলেন анহু মান মা মান উম্মতি লা ইউশিরুকু বিল্লাহি শাইআ আনকাল্লাহু আ'লামা যে ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না যদিও সে জেনা করে চুরি করে তাহলে এর মানে আল্লাহ তারা জেনা এবং চুরির শাস্তি দিয়ে তারপর তাকে জান্নাত দিবেন অথবা ইচ্ছে করে আল্লাহ ক্ষমা করে তারপরে জান্নাত দিবেন কিন্তু আগে আমি চলে গেল যে ব্যক্তি সিড়ি করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না আর যত যতগুলো আছে আল্লাহ তারা ক্ষমা করে দিতে পারেন হতে পারে এই চুরি করা অতটা আনন্দ পায় না যতটা আনন্দিত হয় কিসে সিড়ি করলে কারণ সিঁড়ি চুরি না করে না চুরি করো আল্লাহ হইতে পারে তাকে শাস্তি দিয়ে অথবা আমার করেছে এটা দিতে পারে এই কারণে আরো একটা হাদিতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আ যাবিরি পরজন আতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ আমাদেরকে একজন লোক আসতো ফা সালায়া রাসূল আল্লাহ মাল মুদিবাতান দুইটা ওয়াজিবকারী কি দুইটা জিনিস দুইটা জিনিস ওয়াজিব করে সেই দুইটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মান মাথা লা ইশরিক বিল্লাহি দখাল আল জান্নাত এক নাম্বার এই যে ব্যক্তি আমলবস্থায় নিস্তবরণ করলো যে সঙ্গে কাউকে শরীক করে নাই এই আল্লাহর সঙ্গে শিরক না করাবো তাই নিস্তবরণ করলো এটা করে জান্নাত জিনিস মান মা তা ইশরিক সেই আকিদা যে ব্যক্তি করে আমলবস্থায় যে আল্লাহর সঙ্গে সে কোনো কিছুও শিরক করেছে দখাল না এটা ওয়াজিব সহিহ মানা হলো কোন নদীর এবং কোন জন্য উচিত হবে না কোন মিকের জন্য দোয়া চা বা ক্ষমা প্রার্থনা করা যদি সে হত্যা যখন তার সামনে পরিষ্কার হয়ে গেছে আর কোন মুসলিমের জন্য কোন নবীর পক্ষে কোন নবীর পক্ষে দোয়া করার অধিকার নেই না দিল মৃত্যুর পরে দোয়া হচ্ছে আমাদের মনে রাখতে হবে মুশরিক যারা এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বলা खैर বলেছে সূরা আল বাইয়্যিনা এর 6 নাম্বার আয়াতে বলা আছে ইন্নাল্লাযীনা কাফারূ বিআল্লাহি ওয়া আননাবিয়ীনা ওয়া আশরিকূ বিল্লাহি আযাবুন জাহন্নামা খালিদীন ফীহা উলাইকা হুম শাররুল বাইয়্যিনা ওরা হল সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট makhluk এমিল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তারা যেন আসমান থেকে পড়ে গেল অথবা তাকে পাখি বাতাস করে সেজন্য আকাশ থেকে পড়ে গেলু অ তাকে পাখি ছো মেরে নিয়ে গেল আরো তাহবি হোক আসমানের দরজা খোলা হয় আর মুশেকদের রুহ হলে পরে তার দরজা খোলা হয় না তা ওখান থেকে ফেলে দেওয়া হয় সেইটা এখানে বলা হয়েছে আসমান থেকে সে পড়ে গেল এখন তাকে পাখিতে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকেন হেসাব না পড়ে যায় পর্দা না পরে যায় বললেন যে কোন লোক সিরিপরত অবস্থায় মৃত্যুবরণ করা না। এরপর আল্লাহটা আছে আদাবুল্লাহ হাফিজ আটশো এক চলায় হাবিজ একুশ হাজার পাঁচশো এরকম ভাবে তিনি বললেন বললেন আল্লাহর সঙ্গে কোন অংশীদার আল্লাহ সমতুল্য সমপর্যায় কোন অংশীদার বানানো অথচ তিনি বলবেন আসলে অংশীদার কোন ব্যক্তি পছন্দ করে না আপনি মনে করুন আপনাকে আবার আপনার বন্ধুকে আব্বা থাকে একদিন আপনি কিছু বলবেন না বুঝে অবশ্য সু কিন্তু বুঝে আসার পরেও যদি এমনটা করেন আপনি কি করবেন আপনার স্ত্রী আপনি তো এই মেয়েরক থেকে সৃষ্টি করেন নাই আপনার সন্তানকে আপনি জন্ম দিয়ে সৃষ্টি করেন নাই সৃষ্টিকর্তাকে আপনি যদি আপনার এতটুকু অধিকার প্রাপ্তির পরে আপনার সঙ্গে আরেকজনকে অংশীদার বানালে আপনি হাদিমে দুইশো সাতষট্টি নাম্বার হাদিম নাসাই চার হাজার চব্বিশ নাম্বার হাদিম আবু তাহের দুই হাজার তিনশো বারো নম্বর হাবিব আল্লাহ রাহুকে জিজ্ঞেস করা হলো এটা তার ইঙ্গিত গুলোর দিকে সেই সেজন্য আজকে যে বিষয়টা আলোচনা ছিল সেখানে আমরা আলোচনা করেছি আল্লাহর অম্বিকার আল্লাহ মমিনা দিবেন কিন্তু সেই নিরাপত্তা মিশ্রণ ঘটায় নাই আল্লাহ ওদের জন্য রয়েছে নিরাপত্তা আল্লাহ তুবাহ সকলকে ষয়ুছার বানামল করা হয়েছে আপনারা যেখানে আছেন সেখান থেকে যাতে করে পারেন সেজন্য আমরা এই জিনিসগুলি লিখে কেটে বাকারে আমলা করে আজকের যে কয় আয়াদ আর যতগুলো হাতি যেখানে হলো প্রায় সবগুলো একটা বাদ আছে প্রায় সবগুলো হাতিতে যাওয়া আছে এগুলো সংরক্ষণ করবেন নিজেরা মুখত্ব করবেন বিশুদ্ধ করে দাওয়া দিবেন ইনশাআল্লাহ আপনি যাকে দাওয়াত দিলেন সে কবল করলো না এতে আপনার চেষ্টা ব্যস্ত হবে না কামতের মাঝে অনেক নবী আসবেন যে নবীর সঙ্গে কোনো উম্মত থাকবে না আবার কারোর সঙ্গে একজন কারোর সঙ্গে তিনজন কারোর সঙ্গে দশজন থাকবে এতে কি ওই নবীর সারা জীবনে তাওয়ার বিষয় হবে না আপনি আপনার দাওয়াতের আদর অবশ্যই পারেন এজন্য আমরা যে যেখানে থাকি ওখান থেকে কাজ করবো কার জন্য এটা আমি সবাই আমরা কোনো দলের জন্য কাজ করি না কোন ব্যক্তির দিকে আহ্বান করি না আহ্বান করবো কার্লা আল্লাহ দিকে আল্লাহ এদের সাথে করেছিল আমার এখনো ওই ব্যক্তির ভারতকে হতে পারে ব্যক্তি মানুষকে আহ্বান করে ঘর দিকে না কোনো দলের দিকে না কোনো ব্যক্তির দিকে এবং সেই মুস্তিমিন এবং সে নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম আমি একজন কি আপনাকে চেপে ধরা হবে অর্দান্ত মুসলিম কুন্দল করে তার মানে শুধু মুসলিম একটা অসম্ভব না অথচ তা রামদেব যদি এই কথা বললে আগ্রহ আসত আমি আমি একজন মুসলিম তাহলে জানিয়ে দিন এটাই হচ্ছে আমার একমাত্র রাস্তা আদৌ সে রাস্তাটা কি আদৌ আমি আল্লাহ মানুষকে হবান শুনে শুনে আনা আমি নিজে যারা আমার করে তারা আমাদের কাজ বলে দেওয়া আছে কি কাজ করবো অনেকে জিজ্ঞেস করে ভাই কি কাজ করবো আরে ভাই কি কাজ করবে এই কাজ করবেন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে সিলেটের থেকে সাবধান করবে বেদার থেকে সাবধান করবেন এই কাজ করবে এই কাজ করে তবো কাজ করবে এই কাজ করতে আমি যেখানে আছি ওখান থেকে কাজ করবো জন্য আমরা কি দল আমি বলি একটা দশটালা বিশাল পঞ্চাশ যখন দাঁড়ায় মানুষ বিল্ডিং এর পঞ্চাশ এর যে খরচ এর অর্ধেকটা চলে গেছে কেউ দেখে না অথচ ওটাই পিলার ওইটাই মেইন জিনিস ঠিক এরকম ভাবে বর্তমান বিশ্বে তখন মুসলিম পরিচয় না ইসলামের দাবা বুঝে না এই সময় একদলের বিল্ডিং না খ্যাতির জন্য না দলের জন্য না সম্পূর্ণরূপে নিজেকে গোপন রেখে দাম কার জন্য সেই লোকগুলো আমরা করছি এই সারা আমি পরিষদ থেকে আসলাম বিএম আপনি ওই দল ছেড়ে দিয়ে আমার দলে আসবেন আমার কোনো দলই নেই কোথায় আসবেন অনেকে আমার সঙ্গে দেখা করতে চায় কোনো কল্পনা আছে আমি এটা পরিষ্কার করে দিই আপনি যদি সত্যিকার আমার বক্তব্য বুঝে থাকেন আমার সঙ্গে দেখা করার দরকারই নাই কারণ আমার সঙ্গে দেখা করলেও তা বলবো দেখা না হলেও কথা বল। আমাদের কোন দল নেই আমাদের কোনো ফেরকা নেই একটাই দল আমাদের যে দলটা ছিল সাহাবাহিক রামদে যে দলটা আল্লাহ দেওয়া যে দলটা ছিল নদীদের সেই দলের নাম কি আর ওই দলের যারা অনুসারী তাদের নাম কি ছিল এই যুগেও একবার এই লোকের প্রয়োজন যারা সাহবায় মতো শুধুমাত্র ইসলামের দাওয়াত দিবে আল্লাহর দিকে আহ্বান করবে কোন দল কোন ব্যক্তি কোন তরিকার দিকে দাওয়াত দিবে না এজন্য জন্য সব জায়গায় যে জায়গায় থাকি আমরা কাজ চাই দাওয়াত আল্লাহর দিকে আহ্বান তার দিকে এই কাজ সকলে দায়িত্ব এটাই আল্লাহ তারা অর্ডার করেছেন আল্লাহ নবীকে বলছেন কুল আপনি বলুন হাজি এটাই হচ্ছে আমার রাস্তা আপনি শুনলেন দিলেন না এটা এলেম অর্জন করতে হবে এই জন্য আমরা এই যে পরিষে দিয়েছি যাতে আপনি এলেম অর্জন করতে পারেন সৌন্দর্য সচেতন হতে পারেন নিজে বাঁচতে পারেন অন্যকে বাঁচাতে পারেন এটা হচ্ছে আলা বা ফির বুঝে শুনে অন্ধনা এরপরে আমার দিতে কোন প্রশ্ন নাই কি কাজ করব কেমনে করব আপনি কাজ করতে করতে শিখবেন কেমনে করবেন আল্লাহ আমাদের সকল বিষয়গুলোকে বুঝাবেন আমার على النبينا محمد عليه الصلاه الله وبحمده سبحان الله الحمد لله